আবদুল্লাহ ইবনু জায়দ রাজি আল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহ আলাহাল্লাম ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন অতপর কিবলামুখী হয়ে নিজের চাদরখানি উল্টিয়ে নিলেন এবং দৌরা কাজ সালাত আদায় করলেন ইমাম বুখারি রহমতুল্লাহি বলেন ইবনু ওয়াইনা রহমতুল্লা আলহী বলতেন এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু জায়োদ রাজি আল্লাহ আল্লাহ হলেন আজানের ঘটনার সাথে সংশ্লিষ্ট সাহাবি কিন্তু তা ঠিক নয় কারণ ইনি হলেন সেই আবদুল্লাহ ইবনু জায়ুদ ইবনু আসিমি মাজিনী যিনি আনসারের মাজিনী গোত্রের লোক